আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইমাইন আসটি বাংলার সকল সুধি সুবানুদ্দায়ী শ্রোতা এবং দর্শকবৃন্দকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সম্মিলিত এই পর্যালোচনামূলক অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দাওয়াত এই দাওয়াত নিয়ে আলোচনার এই পর্বে আমরা আলোচনা করব যে এই উম্মত বা উম্মতে মুহাম্মাদি সাল্লাহ আলহি হোসেন এই উম্মতের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রতি দাওয়ত এর কাজ আঞ্জাম দেওয়া এই গুরুত্বপূর্ণ পর্বে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যথারীতি আমি আপনাদের ভাই মোহাম্মদ হারুন হোসেন স্টুডিওতে আমন্ত্রিত বিশিষ্ট বাগমি এবং আলেম শেখ আমদানি এবং আমার সর্ববামে যিনি বসে আছেন উদীয়মান প্রতিভা জনাব শেখ মুজফর বিন এবং আপনাদের পক্ষ থেকে আমি মোবারকি এবং কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে এই আলোচনায় তাদেরকে শুধুও দর্শক বৃন্দ আমরা আলোচনা করব মুহাম্মাদি এই যে উম্মত। এটা কিন্তু লাস্ট ওম্মত আর আমাদের প্রফেট মোহাম্মদ সর্বশেষ নবী তারপরে কোন নবী আসবেন না এই নবত্ব ইসারতের দায়িত্ব কিন্তু দাওয়াতের কাজ মানুষের কাছে সত্য তুলে ধরার কাজ এই কাজ কিন্তু বন্ধ হবে না এই কাজটি এই উন্মতির উপরে অর্পিত হয়েছে সুতরাং এই প্রসঙ্গে আমরা এই উন্মতির অনন্য বৈশিষ্ট্য দাওয়াত দেওয়া এ প্রসঙ্গে কিছু আলোকপাত করার জন্য প্রথমেই আহ্বান জানাব শেখ যে যেখানে আল্লাহ আল্লাহর আল বলছেন আল্লাহর জামান এ তার নবীর কথাকে উল্লেখ করেছেন আদরি আল্লাহর আলম বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ তোমাদের উদ্ভাবন বা তোমাদের আগমন ঘটানো হয়েছে তা মুরনা বিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার সৎ কাজে নির্দেশ দেওয়া এবং অসৎকাজ থেকে বিরত রাখা এছাড়াও আল্লাহ আল্লাহরাবুল আলমিন স্পষ্টভাবে দাওয়াতের বিষয়টা যে একার না রসুল্লা আলাইসাল্লাম এবং তার সাহাবিরা সহ এই দাওয়াতটি মানুষের কাছে পেশ করেছেন এটা তার অন্যতম একটা দৃষ্টান্ত এটা আমার রাস্তা আর এই রাস্তায় আমি আল্লাহর দিকে ডাকি আমি এবং সঙ্গে এখানে স্পষ্ট যে কুমতুম খয় উম্মা এই খয়র উম্মদ বলতে প্রথমত বুঝিয়েছেন সাহাবা কেরামকে অতঃপর রসুল্লাহ সাল্লামের অন্য হাদিস বুঝা যায় ওয়ারাসুলিয়া সাথী হবেন তারা এই দাওয়াতের কাজ চালিয়ে যাবেন তবে এখানে অবশ্যই উল্লেখযোগ্য একটা বিষয় সেটা হলো তোমার অনেকে দাওয়াত দিচ্ছি শুধু সৎ কাজের কথাটাই বলছি অনেক ক্ষেত্রে অসৎ কাজের কথাটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা আলোচনা করতেছিলাম যে এরা কিন্তু সবার লাস্টে এবং কেয়ামতে অন্যান্য নবীদের উম্মতের আগেও এরা কিন্তু বেহেসতে প্রবেশ করবে এই যে অগ্রাধিকার পাইলো আসলে তো এই দাওয়াত এবং তবরিগের কাজ নবী ওরসুদ্দের কাজ আর সেই কাজটা কিন্তু আগের জোবানায় এক নবী করেছেন এরপর আস্তে আস্তে শেষ হয়ে গেলে আরেক নবী আল্লাহ পাঠাইয়েছেন কিন্তু এই জোবানায় তো আমাদের নবী মোহাম্মদ সল্লাহ আলী ইসলাম ইজ দ্য লাস্ট প্রফিট তারপরে আর কোনো প্রফিট নাই কোন নবী নাই সুতরাং এই যে গুরু দায়িত্ব এই উম্মতের প্রতি অর্পিত হওয়ার কারণে নয় কি অবশ্যই এটা উম্মতের উপর গুরু দায়িত্ব অর্পিত হওয়ার কারণেই তাই তো আল্লাহাক বলছেন কুন্তুম খায়ার ওখরি তোমরা হলো উত্তম জাতি তোমাদের ভিতরে আছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে আল্লাহ ইন্তফা ও আল আলবিজাত লিন্নাস মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তা মরুন আল মাফ কিভাবে মানুষের কল্যাণ করবে তা মরুনা বিল মারুফি ও তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দিবে খারাপ কাজের নিষেধ করবে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ করাটা এটা হলো উম্মতের মূল বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যের কারণে আল্লাপাক খাইরিয়াত দিয়েছেন কুম তুম খায়রা উম্মিন ওখরি যাত্রী নাস এরপরে বলছেন যে ওমান আহসানিমিন ওখানে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম আল খেয়ার এখানে তাফসিরে গিয়ে ওলামা ইকরমগুন বলছেন ওয়াল তাকুম মিনকুম এই মিনটা যদি হয় জায়দ আলে তৌকিদ তাহলে প্রত্যেককেই দাওয়াতি কাজ করতে হবে এখানে দাওয়াতি ফরজে কেফআয়া রয়েছে এবং ফর্জে আইন রয়েছে প্রত্যেকের সামনে যতটুকু অন্যায় হচ্ছে এবং তার প্রতিবাদ করার মতো তার জ্ঞান রয়েছে কি একজন রিক্সাওয়ালার সামনে একজন সিগারেট বিড়ি খাচ্ছে তো সেই রিক্সাওয়ালা তাকে বলে ভাই তুই এটা সিগারেট বিড়ি বন্ধ কর এটা ঠিক নয় একজন মাঠে কাজ করতেছে মাঠে কাজ করাওয়ালা লোক তার সাধু ভাইকে দাওয়াত দিবি ভাই তুমি গালাগালি করো না মুখ খারাপ করো না এইভাবে প্রত্যেকেই তার তার মাহাউলে এবং তার জায়গায় সে দাওয়াত দিবে এবং দাওয়াতি কাজ করবে চায় সে খুশি হোক বেজার হোক সেটা হলো ভিন্ন ব্যাপার অনুরূপভাবে যখন যারা উপর লেভেলের লোক হবেন তারা উপর লেভেলের দাওয়াত দিবেন যেমন আমরা লক্ষ্য করে দেখি যে মিশরে অনেক ছাগলের রাখালও ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তো কোনো ছাগলের রাখালকে দায়িত্ব দেননি যে তুমি ফেরাউনের কাছে দাওয়াত দাও মিশরের সেই জালেম সম্রাটকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক নির্বাচন করলেন মুসা কালিমুল্লা আলিহি সালাহ সালামকে भूले जाए अमुक दायित्व प्रत्येक दावत दुख जनक हल सत्य देखते पाई दावती विषय क्षेत्र ना बुझार कारण अनेक समय समस्या सृष्टि दायित्व बहरे लाइकान हादीा से शपथ कर हक आई नन्ना कर ধন্যবাদার জন্য আমি জানাব ইউসুফ আবদুল মজিদ সাহেবের কাছে যেটা আসবো এটা হলো এই এই যে দাওয়াত এই দাওয়াতের মধ্যে দেখে যাচ্ছে আমরা তাদেরকে টার্গেট করব আমরা তো মুসলিম হিসাবে দেখা যাচ্ছে একদিক থেকে মুসলিমরা আপনার অপসংস্কৃতির করাল গ্রাসে বেষ্টিত হয়ে পড়ছেন তাদেরকে কি আমরা দাওয়াত দেব না আর যদি তাদেরকে শুধু দাওয়াত দিই তাহলে যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই যারা ইসলামের বাইরে রয়েছেন তাদের বিষয়টা কি দিয়েছেন তখন সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল সেখানে তো বা কোন মুসলমান তো সেখানে ছিল না যার কাছে তিনি দাওয়াত দিয়েছেন আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ বিরতির পর আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে सत्यारमिन तर जीव समय व्यवहारित्व पालन कर अत्याचारे इसलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छापुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाशे बुके सब चेजिटी बल्लाते মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত আমরা যে পরস্পরী যে আলোচনা করতেছিলাম বিদগ্ধ আলম আলামাদের সাথে বিশেষ হয়েছে আর যারা অমুসলিম তাদেরকে দেব কিনা প্রসঙ্গে তিনি আলোকপাত করতেছিলেন শুনি তার মূল বক্তব্যটি এখানে তো স্পষ্ট যারা আমরা আল্লাহ পথে আছি আমরা যারা মুসলমান হয়েছি আল্লাহর ইসলামের এই নিয়ামত পেয়ে আমরা ধন্য হয়েছি যারা এটা পায়নি তাদের জন্য আমাদের প্রাণ কাদে তাদেরকে কীভাবে আল্লাহ পাহের এই নিয়ামত দিয়ে ধন্য করবো তাদেরকে কীভাবে বোঝাবো তারাও কী করে এই নিয়ামত পেয়ে যায় তারাও মুসলমান হয়ে যায় সাহাবায়করাম রদ আল্লাহ তাজমাইন তারা ইসলামের নিয়ামত পেয়ে নিজেদেরকে ধন্য মনে করতেন যে তারা বসে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেন আলহামদুলিল্লাহ ইজি ওফাক ওহিল ইসলাম इसलमर नाम शुक्रियादाय करते चे बड़ो न्यामत तो ना न्यामत जरा पायी तय देर बुझावार चेष्टा थे ये स्वाभाविक तो क्यों जरा नाम पे तेक्सम देखा जाए आत्मविस्तृत हो जाए आल्ला पक्ष के इसलमर पर दाय दायित्व आकुम हाकाम आगू पालने भूले जाए आल्ला पक्ष के অর্পিত দায়িত্ব আমাদের উপর মহান রবাহ আলমিনে আয়াত নাজেল করেছেন যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ তাজকির শব্দটি ব্যবহার করছে কারণ যারা মহমিন তাদের ইমান তো আছে হৃদয়ের গভীরে সুপ্ত ইমান কিন্তু আত্মবিস্মৃতির কারণে অনেক সময় ইমানিক দায়িত্বগুলো তারা ভুলে যান এই জন্য রব্লা আলমিন কারণ তাদেরকে স্মরণ করিয়ে দিলে আত্মবিস্মৃতির কবল তে তারা বেরিয়ে আসতে পারবেন আত্মার মরণ দশা থেকে তারা মুক্তি পেয়ে আবার আল্লাহর পথে চলে আসতে পারেন এখান থেকে আমরা বুঝতে পারছি যে দাওয়াত শুধু কাফেরদের জন্য তাদের জন্য তো হবে পাশাপাশি আমরা যারা ইমান এনেছি আমাদের জন্য আলোচনা করা আমাদের ইমানকে নবায়ন করা আমাদেরকে যেটা স্মরণ করিয়ে দেয় যেটাকে বলেছেন যে সেই কাজটি করা এবং সাহাবাহিকেরাম তারাও পরস্পর নিজেরা বসতেন এই জিনিস বিনা নতুন যে আমরা বসে কিছু ইমানে আলোচনা করি সাহাবাহিকেরাম যখন একজন আরেকজন সাক্ষাত করতেন আসর না পড়ে তারা একজন আর থেকে বিচ্ছিন্ন হতেন না তারা পড়তেন যার মাধ্যমে আমরা এই কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারছি যে যারা মুসলিম তাদের কাছে তো দাওয়াত পেশ করা আমাদের প্রথম ফরিজা এবং আমরাও নিজেদের মধ্যে চমৎকার ভাবে আপনাদের সামনে পরিস্ফুট করে তুললেন যে দা এর দুটি দিক আছে একটা দিক হচ্ছে যে যারা অমুসলিম যারা এই তৌহিদের সাঁত পান তো ওহীদ রেসআালতের প্রতি ইমানও আনেন নাই এর মূল্যবোধটাকে সেটা বুঝতে পারেন নাই তারা যে অন্ধকারের গহীন তিমি রেহা গেছেন তাদেরকে ফিরে আনার জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে সাথে সাথে এটাও জানলাম যে আমাদের ভিতরে পরস্পরে আমরুবিল মা ওরফ ও নহিয়ান মুনখরের দায়িত্বটাও পালন করতে হবে এটা না হলে কিন্তু দিন টিকবে না যেহেতু আর দিন ও আন্নাসিয়াহা এর ভিতরেই দিন বলবৎ থাকে আচ্ছা জানাব মুজাফর বিনশ্রি সাহেব এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই হাদিস টা যে হাদিস টাই আপনার আল্লাহ রসুল্লাহ আলী হেদায়তের কথা বলছেন এবং তাছাড়া আরও যত কিছু নির্দেশনা দেখি যে রসুল্লাহাম কিন্তু একজন অমুসলিমকে ইসলামের প্রতি দীক্ষিত করার জন্য যে গুরুত্ব দিতেন সে বিষয়টা একটু আলাপপাত করবেন কি রসুল্লাহ আলী আসাল্লাম প্রথমে দাওয়াতো তিনি দিয়েছেন কাফের মুশেকদের উদ্দেশ্যে নিয়ে আসতে হবে সেই পথে দুইটা দিকই হবে আমরা যাদেরকে নিয়ে সঠিক পথে তাদেরকে এবং সোনার বুস্ট ফাদিকরা তানফুল মোমিন এক্ষেত্রে আরো দলিল আছে যেমন আল্লাহ রসুল সাহাবেদেরকে বলছেন সল্লু কামা সেই সাথে আমরা ইসলামের প্রাথমিক যুগের দিকে যদি লক্ষ্য করি রসুল্লাহ সাল আলী যে প্রথমে যে দাওয়াতটি পেশ করছিলেন সেটা কাফের মুশ্রেকদের সামনেই তায়েফে যিনি দাওয়াত দিতে গেলেন তাদের সামনে অনুরূপভাবে ভাবে বিশেষ করে দাওয়াত একটা কাফেলা যে গঠন করলেন মদিনা থেকে আসা ছয়জন যুবকের মাধ্যমে এই দাওয়াতটি যে দিয়েছিলেন সেখানে কয়েকটি বিষয় ছিল মৌলিক ছয়টি এখানে বিষয় ছিল মুশ্রেক বা কাফের অমুসলিম যারা তাদের সামনে পেশ করার জন্য আমাদের উচিত ওই ছয়টি বিষয়কে লক্ষ্য করে প্রথমটি আল্লাহ রসুল বলেছিলেন ছয়জন যুবককে লক্ষ্য করে লাতুশ্রিকুবিল্লাহ হে সেইয়া তোমরা আল্লাহর সঙ্গে তারপরে আর ভালো কাজ করতেকে অবাধ্যতা করবে না আরেকটি কাজে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রাসুল প্রথম যে দাওয়াত দিয়েছিলেন তারা সবাই কিন্তু নন মুসলিম তারা সবাই অমুসলিম ছিল এখানে আর কথা অপবাদ সাল্লাই না। এই মৌলিক আর এই ছয়জন বা ১২ জন যুবকি গিয়ে মদিনাই গিয়ে তার ক্ষেত্র প্রস্তুত করলেন পরের বছর এই দাওয়াতের আলোকে আরো হলো মোট জন আসলেন আল্লাহ রসল্লের কাছে ইসলামের সঠিক আপনার আলোচনার মাধ্যমে এটা আমাদের কাছে হলো এই যে যাদেরকে লক্ষ্য করে দাওয়াত অবস্থা এবং তাদের তৎসময়ের চিত্র সেটা সামনে রেখে কি করণীয় এবং কোন পথে তাদের পথ নির্দেশনা আছে সেটা কিন্তু ব্যাখ্যা করতেন আচ্ছা আমরা এই পর্বে জনাব শেখ আমাদের সাহেবের কাছে ফিরে আসছি সেটা হলো এই যে আমাদের যে ইসলামের দাওয়তটা आप अमुसलिम देखे देव एक क्षेत्र क्योंकि आसले वास्तवतार नििखे विचार करी निर्घात निविदाय नंदेहे नकोचे बोलते पृथिवीर सकल धर्म दुईभागे विभक्त बा एक हे आल्ला प्रदत्त धर्म आप हल बट बा मानुषर मस्तिष्क प्रसूत धर्म इसलम जी आल्ला प्रदत्त एकम्र धर्म এবং এটাই যে চূড়ান্ত পথ এবং এতেই যে ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি নিশ্চিত আছে এই বিষয়টা আমাদের অমুসলিম ভাইদের কাছে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না বলে সকলে দল দল ইসলামে আসতে পারছেন না কাজে বিষয়টার একটু আলোকপাত করার জন্য এখানে একটি জিনিস আমাদের খুব গুরুত্বের সাথে খেয়াল করা দরকার সেটা হলো এই যে সাহাবাই কেরামগঞ্জ সালাফে সালেহনগঞ্জ দাওয়াত দিয়েছিলেন ভাবে। প্রথম যে দাওয়াতের যে পদ্ধতিটা ছিল যা অবশ্য আগেও বলে দেওয়া হয়েছে সেটা হলো লিসানুল হাল লিসানুল হাল দিয়ে তারা দাওয়াত দিয়েছিলেন তারা বিভিন্ন দেশে ব্যবসা করতে গেছেন তাদের আচরণ দেখে তাদের চালচলন দেখে তাদের ব্যবহার দেখে তাদের কার্যক্রম দেখে অমুসলিমরা জিজ্ঞেস করছে এনারা এত সুন্দর চলছেন এত সুন্দর নিয়ম নীতি এরা কোথা থেকে পেলেন কিভাবে তারা নিজেরাই আস্তে আস্তে অগ্রসর হয়েছে এখন দুঃখজনক হলো সত্য যে আমরা যারা মুসলিম দাবি করতেছি এমন কি দায়ী যারা যারা আলেমুলামা যারা দাওয়াতি কাজ করছেন তাদের ভিতরেও দেখা যাচ্ছে যে কথা কাজে মিল নেই যারই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে মুসলিমরা বীতশ্রদ্ধ আমাদের প্রতি তো হচ্ছেই ইসলামের প্রতি বীতশ্রদ্ধ হচ্ছেই তার পাশাপাশি আমাদের মুসলিম যারা তারাও চিন্তা করছে যে এই ইসলাম আবার কেমন ইসলাম হল এখান থেকে তো চলে যাওয়া দরকার এখানে একটা কথা অবস্থা মানুষের চরিত্র দেখে যেমন ধন্যবাদ করেছেন তখন ইসলাম গ্রহণ করেননি করেননি কিন্তু তিনি সত্য কথাগুলি তুলে ধরলেন আচরণের মাধ্যমে এই বাদশাহী রাখলি বুঝতে পারলেন যে ইনি সত্যনবি যাই হোক আমরা অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি বলবো প্রথমে আমরা নিজেরা ঠিক হব এবং ঠিক হওয়ার চেষ্টা করব কারণ পুরাপুরি ঠিক হওয়া তো আমাদের দ্বারা সম্ভব নয় কারণ মানুষ পারফেক্ট নয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল থাকবেই কিছু তারপরেও আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব দ্বিতীয় বিষয় হলো এই যে আমরা যে অমুসলিমদেরকে দাওয়াত দিব তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে সে অমুসলিম কোন प्रकृतरिम से जनबे यूसुफ आब्दुलजीदेब संक्षेपे अमुसलिम देखे दावत दीते गए सामने इसलम चित्र ইসলাম যে শুধুমাত্র পরকালে জাহান নাম থেকে মুক্তির জন্য কিছু সনাতমের নাম নয় বরং ইসলাম একটি পরিপূর্ণকারী কুলাম যার মাধ্যমে ব্যক্তি ও বেশটি সামগ্রিক জীবনের কল্যাণ নিশ্চিত রয়েছে অথচ এই বিষয়গুলি কিন্তু তাদের কাছে তুলে ধরা হচ্ছে না এই মর্মে আপনি কি দুই মিনিটের সংক্ষেপ কিছু বলবেন আসলে অন্য ধর্মের লোকেরা তাদের মূলত তাদের ধর্মের ভিত্তি যেহেতু দুর্বল সেই হিসেবে অধিকাংশ মানুষ তো সেই ধর্ম পালন করছে না ধর্ম থেকে তারা বেড়েই গেছে তারা নাস্তিক বলতে পারেন ধর্মহীন মূল হেদ বলতে পারেন এবং এই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার সঙ্গে যদি এই মানুষের আস্তিক সম্পর্ক না থাকে তাকে যদি মানুষ না চিনে তাহলে সেই মানুষ যত বৃত্ত বৈভব বা জাগতিক প্রাচুর্যের মধ্যে বসবাস করুক না কেন সে শান্তি পেতে পারে না কারণ করবে আল্লাহ জিকির করবে সেই একমাত্র প্রশান্তি লাভ করতে পারে ধন্যবাদ সম্মানিত সুদী ও দর্শক আসলে কিন্তু আলোচনা হচ্ছিল অত্যন্ত প্রাণবন্ধ এবং আমাদের সাথে যে অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু বিষয়টাকে স্পষ্ট করে দিলেন যে প্রথমে একজন মুসলিমকে ইসলামী আদর্শে আদর্শবান হতে হবে এটা মডেল হতে হবে সাথে সাথে এই যে ইসলামের ভিতরেই যে কল্যাণ নিহিত আছে এবং ইসলাম এটাই যে চূড়ান্ত ধর্ম এটা কিন্তু এর যে বিশেষত্বগুলি একজন অমুসলিমের কাছে বর্ণনা করতে হবে কর্মের মাধ্যমে কথার মাধ্যমে এবং যথাযথ দরিল উপস্থাপনার মাধ্যমে সত্যিকার অর্থে যদি আমরা অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার পূর্বে ইসলাম সম্পর্কে ভালো করে জ্ঞান রাখি এবং অমুসলিমদের যে এই ভুল ভ্রান্তিগুলি আছে সেগুলি মারাত্মকভাবে হাইলাইট না করে আমরা যদি আমাদের ইসলামের যে মৌলিকত্ব সেটা তাদের সামনে তুলে ধরি তাহলে অবশ্যই তারা কিন্তু তাদের ভুলটা সহজেই অনুমান করে নিতে পারবে এবং ইসলামের মৌলিকত্বের দিকে ইসলামের বিশেষত্বের দিকে মহাকৃষ্ট হয়ে তারা ইসলামের দীক্ষিত হবে ইনশা আল্লাহ আমরা এটা আশা করতে পারি শুধুও দর্শক আমাদের হাতে সময় নেই আজকে বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হবে আপনাদের সকলের সাথে সুফহানা আসাদুল্লাহ ও আতুব ও সালি ওবরাকুম ও রহমতুল্লাহ Music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 मंद पथ के निर्वाचन ना, दिये छे। ना। काल शारे आट <कौण> कर, <शास्ति> <कौण> कर प्रथम विपद जखनी रखा हटा सबुजान कबर जमीन चेपे तक डान दिखी बड़गुल देख कबर शि कल रे दस टेब सम्प्रचार सकाल नशे बीस टी बांगल्